আয়রে বাই সবক তো নাইমিদ ইমাম বা রে বাই শবক তো নাই ইমাম বা মুয়াজ্জিনর দুষ তু কাইতো বাদা সাদাখেনে মসি দোসামনে বাদা সাদাখেনে মোসি গালা গালি রে ভাইর মান হি হরমন যাই তো নাই রে ভাই ইমামী আই সবক তো নাই তু কাইতো আাই সবক তো নাই জু মাতিদো ইমাম বা আজনের তু কাইতো ভা সাদা খে মসি দোসামনে আপনারা শুনছেন ডুনডিপরির বলবশকর আন্তরিক কাব্য নয়াফাগুলির ঐসি আমগানি গন্টি কথা লিখেছেন হাফেজ খায়রুল বাসার দিলওয়ান আলকোন্ধ দিয়েছেন হাফেজ মাওলানা তাহিদ জামান বিয়ানোইমেউ মত্তব হুরু তাফরা তাই কলিমা তাকী নামাজ রোজা ইমাম সাবেউ হি কাই বিয়ানোইলেউ মা বক্তব্য হুরুতা ফরা তাইন কলিমা তাকী নামাজ রোজা ইমাম সাবে তাইন গিলাদি দাও তো আছে খালিmato গিলাগি দাও তো আছে খালিmato লাগাইছে খানখানি আর মানা যাইতো না রে ভাই ইমাম Ахमर मान ইমাম ধরেলে খামা না খেও আবার ধরেলে খাম তেল না খেও আবার রুগী লয়া মশি জনওয়ানা আর ইমাম জুতি যায় তার বাড়ি পায় ইমাম জ্যুতি যায় তার বাড়ি পায় খরি লাই মদনামী মন যাই না রে ভাই ইবামস মর মান হনি আর মন যাইতো না রে ভাই মস মর মান হনি আয়রে ভাই শক্ত নাই মো ইমামা তো আয়রে ভাই শবক তো নাই ইমাম বা আজর দুষ তু কাইতো বাদা সাদাখে নে রে ভাই ঈমা মোহমর মান হনি আরম না যাই তো নাই রে ভাই ইমা মহমর মান হনি আর যাই তো নাই ভাই ইমা মহমর মান হনি